The network, the solution for humanity. Allahu, Allahu, ya Rabbi, ya Allah. Allahu, ya Rabbi, ya Allah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. মুহাম্মদ রাসুলুল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ আরجو رضاকা আলাইকুম ورحمه الله وبركاته ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبي بعده दूर और काल श्रोता जारा विश्वर विभिन्न अवस्थान आयोजनभोग कर तरह सकल केंतरिक सलम और शुभे ज्ञापन करुप्रिय दर्शक श्रोता हमारे तवही आलोचना और पशापी शर््कर आलोचन अपन के, के शर््क ताउहीद सम्पर् अवगत करते चेक अनुरूप हरेक्टी विषय रही है तवहिद और तागुद তাওহিদ বনাম তাগুত আল্লাহ সুমাহতালা পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন সকলের দায়িত্ব ছিল তাগুতকে প্রতিহত করা আর তাওহিদকে প্রতিষ্ঠা করা আসুন আজকে এই বিষয়ের উপরে আমরা জানব যে তাওহিদ কি পাশাপাশি তাগুত ও কী এবং দুয়ের সমন্বয় কখনও কাম্য নয় এটা জেনে আমরা তাগুতকে পরিহার করব তাওহিদকে গ্রহণ করব। আর এই আলোচনা উপহার দেওয়ার জন্য যারা প্রাগ্য আলোচক মন্ডলী আমাদের প্রচার কেন্দ্রে এসেছেন তাদের সঙ্গেই আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি এসেছেন শেখ আবালাম আল মাদানীকুম এবং এসেছেন শেখ মাহমুদুল হাসান এবং আরও এসেছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী এবং রয়েছেন শেখ আব্দুমাত আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এ বিষয়টিতেও আমরা প্রথমে শেখ আকরামুজামান বিন আব্দালামের কাছে যাচ্ছি শেখ তৌহিদ বনাম তাগুত প্রসঙ্গটি আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে শুরু করুন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলিহি ও সাহবিহি ওমন ধন্যবাদ আমাদের উপস্থাপক ভাইজানকে আমাকে তৌহিদ বনাম তাবুদ বিষয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলীরও দৃষ্টি আকর্ষণ করে বলছি তৌহিদ তো অত্যন্ত পরিচিত শব্দ এবং দুনিয়া আখেরাত জান্নাত জাহান্নাম এবং সমস্ত সৃষ্টির মূল রহস্য হলো এই তৌহিদ তৌহিদ না থাকলে বা তৌহিদ প্রতিষ্ঠা কায়েম করা আল্লাহর উদ্দেশ্য না হলে একটা সৃষ্টিও হইতো না অতএব তৌহিদ হলো মূল জিনিস এই তৌহিদের কথাটা আল্লাহ তো বড় কথা এইভাবে বলেছেন প্রথমত বলছেন ওমা আর সালাম কাবল কামের রসুল আমি তোমার পূর্বে যত রসুল প্রেরণ করেছি সকলের কাছে এই ওয়াহিটাই আমি করেছিলাম যে আমি ছাড়া প্রকৃত কোন অতএব শুধু আমারই এবাদত করো এই যে আমারই এবাদত করো এর বিপরীত জিনিসটাই আবার আল্লাহ তরকো তালা আমার এবাদত আল্লা তরকতলা এবাদত বাদ দিয়ে আর কারো এবাদত হইতে পারে এবং একটা দৃষ্টিতে আল্লাহ বলছেন আমি প্রত্যেকের ভিতরে রসুল প্রেরণ করেছি এই ওয়াহিদ দিয়ে তোমরা আল্লাহর আবাদত করোব তগুত এবং তোমরা তগুদ থেকে বিরুদ্ধ থাকো তো এবাদতের বিপরীত জিনিসটাই তগুৎ তহিদের বিপরীত জিনিসটাই হল তগুত আমরা যেমন শির্ক বলি কুকুর বলি এরই সমর্থবোধক আরেকটা শব্দ হলো তগুৎ বরং এখানে আরেকটু কিছু তগুৎ শব্দটা এসেছে তগিয়ান থেকে বাড়াবাড়ি করা সীমালঙ্ঘন সীমালঙ্ঘন করা শিল্কের ক্ষেত্রে একটা যেন সাধারণ ধারা সাধারণ গতিতে করা আর তগতের ক্ষেত্রে যেন একটু মাত্রা বেশি এখানে এই এতটুকু পার্থক্য তারপর আল্লাহ রসুল থেকে এ তগতের কোন সংজ্ঞা না আসলেও আমরা এই দুই আয়াত থেকে কিন্তু বুঝে ফেলতেছি এটা অবাদত এবং তৌহিদ বিরোধী একটা জিনিস ইমানের বিপরীত জিনিস ইসলামের বিপরীত জিনিস মানে একই কথা যেন আমাদেরকে ভিন্ন ভিন্ন শব্দে বুঝানো হয়েছে বলছিলেন আসলে তাও বনাম তাগুট কোনো সন্দেহ নেই বিষয়টি সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বিষয় একটি হচ্ছে করণীয় অপরিহার্য করণীয় একটি হল অপরিহার্য বর্জন তা বর্জন করতেই হবে আর তাওহিত তা গ্রহণ করতেই হবে কারণ আল্লা সুহানা আমাদেরকে সৃষ্টি করেছেন তাও গ্রহণের জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন ওমা খালাকুল জিনা ইল্লা আব্বাস রদি আল্লাহ তুয়ায়ত ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ইল্লাহুন আল্লাহ সুহান্লা বলেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার তাও প্রতিষ্ঠার জন্য। আবাদতের মাধ্যমে একমাত্র আমার আবাদতের মাধ্যমে আমার তাও প্রতিষ্ঠা করবে তাও বাস্তবায়ন করবে এই জন্য কিন্তু বিষয়টি শুরু থেকেই একটু স্মরণ করতে হয় আল্লাহ সুবাহানা যেদিন থেকে আদম আলাইসালাতামকে সৃষ্টি করলেন ও সম্মানিত করলেন সেদিন থেকে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী হিসাবে শত্রু হিসাবে প্রস্তুত হয়ে তো গেলিস থেকে দূরে সরানোর সর্বোচ্চ চেষ্টা ও ষড়যন্ত্র মূলত দায়িত্ব নিয়ে ফেলেছে সেই এই জন্যই তাগুত এর বর্ণনা আমরা আসব ইমাম ইবনুল কাইম রাহিমল তিনি তাগুতের বর্ণনা দিতে গিয়ে বলছেন ও তাগুত অনেক খামসা। কিন্তু সেই তাগুতগুলোর মাথা হলো মূল হলো পাঁচটা যে সর্বপ্রথম হল ইবলিস এক নম্বর তাগুত যেটা সেটা হচ্ছে ইবলিস কারণ তাও হের থেকে বিমুখ করে মানুষকে সবচেয়ে যে এই পথে বলিষ্ঠ ভূমিকা পালন করে রাখে সেটাই হচ্ছে ইবলিস কাজেই হলো আল্লাহ থেকে বলছেন যে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি তারা একনি তৌহিদবাদী হিসাবে কিন্তু অতপর ইে এসে তাদেরকে বিচ্যুত করেছে বিভ্রান্ত করেছে তাওহিদ থেকে এখানে একটি আরেকটি সূক্ষ্ম বিষয় যে যারা বাতিল সমাজ তারা সৃষ্টির তথ্য বর্ণনা করতে গিয়ে কেউ বলে অমুখ থেকে তো তমুক থেকে ইত্যাদি ইত্যাদি এগুলি কেন বলে কারণ কি কারণ হলো তারা প্রমাণ করতে চায় যে সৃষ্টির শুরুতেই শের ছিল বিষয়টি উল্টাসম্পন্ন বরং সৃষ্টির শুরুতেই তাহিদ প্রতিষ্ঠিত ছিল তারপরে শয়তান এসে মানুষকে নিয়ে আমরা খেয়াল করব হয়তো কেউ বলবেন যে তাগুতো আমরা মানব না তাহলে এটা নিয়ে আমাদের এত জানা এত আলোচনার কি প্রয়োজন না আসলেই জিনিসটা হবে জন্য কবি বলছেন আপনি যদি না জানেন যে এই রাস্তায় সন্ত্রাসী রয়েছে তাহলে যাচ্ছি ধন্যবাদ প্রথম বলেছেন তাগুত কে অস্বীকার করতে হবে তারপরে ওয়াই বিল্লা আল্লাহর ইমানকে পরিপূর্ণ করতে হবে সে যেন শক্ত একটি হাতলকে ধরল যেটা তাকে বিচ্ছুত করতে দেবে না এবং সেটা তাকে সহজ সরল পথে নিয়ে যাবে কাজেই কাজে কোরআনে করিমেসুরা এই আয়াতটি আমাদের সুস্পষ্ট করেছে তাগুতকে অন্তর থেকে বিতাড়িত করা একজন ইমানদারের বড় ধরনের একটি দায়িত্ব এবং এটাকে এই আয়াতটাকে বলা হয়েছে কালেমার কোরআনিক প্রব কালেমা যে আমরা পড়ি এটা কোরআনের ভাষায় আসলে নিশ্চিত করে দিচ্ছে অনেক সময় হয়তো আমরা মনে করব যে আগে আমি কালেমা গ্রহণ করি তারপর আগে এটাই হলো কালেমার এই অংশটা হলো বর্জন করতে হবে প্রস্তুতির জন্য মানে আমরা সময় শুনি যে সব মানুষকে পজিটিভ হইতে হবে কিন্তু ইমানদার হওয়ার ক্ষেত্রে আগে নেগেটিভ হইতে হবে বিরতির পরে আবারও আমরা আপনাদের সামনে আমাদের আলোচ্য বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শারিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শরিয়ার সেইসব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান दर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इी सरिया नीतिमाल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 আমি সংগ্রাম করছি কারণ অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আবারও আলোচনার ধারাবাহিকতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি ফালিল্লাহ ইহামদ আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে তাগুতের ভয়াবহতা তাগুত থেকে বিরত থাকার কতখানি গরজ এবং তাহিদকে গ্রহণ করার কতটা গুরুত্ব যার অর্থ হচ্ছে সীমালংঘন করা প্রত্যেকটা কাজ যখন তার নিজ স্থান থেকে সীমালংঘন করে চলে যায় তখনই তাকে তাগত বলা হয় এই আল্লাহ আল্লাহতালা বলেছেন লম্মা তগাল মা ও পানি যখন বিপদ সীমার উপর দিয়ে চলে গেল মানে স্বাভাবিক যা পানি ছিল তার চেয়ে বেশি হয়ে গেল এ কারণে আল্লাহ ফের বিষয়টি উল্লেখ করেছেন আপনি ফেরাউনের নিকটে যান আল্লাহ তাল মুহ সালামকে বলছেন নিশ্চয় ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মূলত তগৎ শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা অবশ্য তগত শব্দের অর্থ মূর্তিও হয় তগত শব্দের অর্থ শয়তানও হয় কিন্তু তগত হিসাবে যেটা আমরা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার এবাদতের বিপরীত যেটা এবাদত সেটা হলো মূলত তাগুত এই আল্লাহ আল্লাহতালা বলেছেন যে আমায় একপর্বিত তাগুত কেউ যদি তাগত কেউ অস্বীকার করতে পারে তাহলে সে ইমানকে রক্ষা করল। शक्त हाथ से धरल एक कारण्ला प्रत्येक नबी के बोले तरह स्तर पे अपना बोल एक आल्लाबाद करते हुत के अस्वीकार करते नाक करते माना पासापी और देखी विभिन्न आयातेबादत मानूष विभिन्न भावे थे तो, तो ये कैक भागे जमन जुनाब सहीदुल्लाह खान बोलें प्रथम पेश करते शयान के लक्ष्य कर इबादत करपष्ट तागत जो अल्लाह तला नाक करत हे आदम सतान तुम्हरा शयतान इबादत करो ना তখনই আমাদের এবাদতটা শয়তানের এবাদত থেকে মুক্ত হবে সাথে সাথে আমরা আরো দেখছি যে এটা অনেক সময় হয় সেমা নেতার কাছে आश्रयराचारी शासक तरह विचार नहीं जावतर आश्रय मानव रचित विधान आरोप সেখানে বিচার চাওয়াই হচ্ছে তাগুতের কাছে ফায়সালার জন্য আশ্রয় নেওয়া যেটা আল্লাহ আল্লাহতালা বলেছেন অনেক সময় আল্লাহ আল্লাহতালা হারাম হারামসালাকেই তাগুত বলেছেন মানে বিচার যখন আল্লাহ রসুলের সিদ্ধান্ত অনুযায়ী হবে না তখন কি হবে সেটা তাগুত হয়ে যাবে এবং যারা করবে তারা হবে জালেম বা ফাঁসেক से, से इसलाम के अस्वीकार कर सेको जालम आल्ला तीन शब्द उल्लेख कर इसलम थे बेर जा विचारक जो मन कर ইসলামকে অস্বীকার করে এটাকে যখন স্বীকৃতি দিবে তখন সে আর মুসলিম থাকবে না এই বিষয়ে গোড়ার কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই যেটা বিরতির আগে বলতে যে মানে সমতুল্য। সমকক্ষ আর এটা হল ইল্লাল্লাহ এখন আল্লাহ বলছেন যে ব্যক্তি তগুৎ কে অস্বীকার করবে এরপর আল্লাহর প্রতি ইমান আনবে তগত অস্বীকার করার পর কেউ যদি ইমানের মন মানসিকতা পোষণ করে লাই লাল্লা বলে তাহলে মুসলমান হইতে পারবে নাহলে কিন্তু তগৎ এমন একটা আর এমন একটা অন্তরায় দর্শকদের সামনে ধন্যবাদ আমি এটাই বলতে চাচ্ছি আজকে সমাজে আমরা এই কোরআন করিমের আয়াত গুলো থেকে যেটা বুঝলাম যে তাগৎকে অস্বীকার করা এবং আল্লা মা হাফেজ ইবনুল কাইম আল জাউজিয়া যে পাঁচটি মূল তাগুত চিহ্নিত করেছেন তার মধ্যে আলহু বি থেকে বাইরে যাওয়া আল্লাহ অবতীর্ণ বিধান এবং আইনের বাইরে গিয়ে অন্য কোনো বিধানে যাওয়া আজকের মুসলিম সমাজের সবচেয়ে বড় ধরনের একটি রোগ হলো এই যে এবাদতের ক্ষেত্রে সে মসজিদে আসে জুমা আদায়ী করে কিন্তু তার অর্থনীতি তার রাজনীতি তার সংস্কৃতি এবং অন্যান্য বিষয়গুলোতে তিনি মনে করেন যে ইসলাম একটি পুরাতন বিষয় ইসলাম এটা যুগোপযোগী নয় এবং এর বিকল্প খোঁজার জন্য বিভিন্ন দার্শনিকদের কাছে হাত থাকে অথচ কোরআনে করিম বারবার চ্যালেঞ্জ করেছে পরিপূর্ণভাবে কোরআনের ভিতরেই প্রবেশ করতে হবে উদু হলুফ ইসলমি কাহা ইসলামের পুরাপুরি প্রবেশ করতে হবে সুরা বাক আল্লাহ তালা জঘন্যভাবে সতর্ক করেছেন যে যারা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তাদের জন্য দুনিয়াতে রয়েছে অপমান এবং অথবা সিয়াম কায়ে করছে কিন্তু মানুষ ধর্মীয় জীবন এবং বৈষয়িক জীবনকে পুরো তৎক্ষছে অথচ ইসলাম কোন বর্ডার সেটাকে বিশ্বাস করে না ইসলাম হলো পুরো জীবনটাকে আল্লাহর আইনি এবং আল্লাহর নিয়ম অনুযায়ী পরিচালিত করা আর ইসলাম মানে তাগুদ কে ভালো করে বুঝতে পারবো অথচ কোরআন তাগুতের ব্যাপারে এত কঠোর কিন্তু আমরা মুসলমানরা সেই তাগুতটাকে চিহ্নিত করতে পারছি না তাহলে তাগুত বলতে এবাদতকে অস্বীকার করা द्वित जो गति देखा जाता हमारा समाज विचाराचार कर नीच पर्त थे ऊपर पर्त যখন মানুষ রচিত আইনের কাছে আশ্রয় নেয় তখনই মানুষ তাগুতের কাছে আশ্রয় নেই এখানে আল্লাহ আয়াতের ভিতরে যেটা বলছেন যারা ধারণা করতেছে তারা ইমান এনেছে আপনি নবী আপনার উপরে তারা ইমান এনেছে আপনার উপরে যা নাজিল করা হয়েছে তার উপরে ইমান এনেছে এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে এর উপরে ইমান এনেছে যারা ইমান সিদ্ধান্ত তাদের ধর্মীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে কিভাবে তারা কাছে তগুতের কাছে ফসলার জন্য যেতে পারে আমরা আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকে এতক্ষণ ধরে যেটা শুনলাম তাহলে প্রমাণিত হয় যে আমাদের তাগুদকে সার্বিকভাবেই অস্বীকার করতে হবে সার্বিক জীবনে জীবনের যে কোনো পরিস্থিতিতে পক্ষান্তরে ধরতে হবে আকলে ধরতে হবে খালেজ করতে হবে তাওহিদকে তবেই আমরা আমাদের তাহাজীব এবং তামুদ্দনিক জিন্দেগিতে আমরা সফলতা অর্জন করতে পারবো আসুন আমরা সকলেই সতর্ক দৃষ্টিভঙ্গি নিয়ে তাগুদকে অস্বীকার করি আর তাওহিদকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি মহান আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন সবহান الله محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا الله انت الرحيم الله يا الله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 शेख अब्दुर रहमान मदानीर आसुन कुरान दिए जीवन गड़ी कल सन्द्या साढ़े पांच टन समचार सकाल छंगे पीस टी बांगल् धारावाहिक प्रोग्रामे सर चो रखलम पीट टी थ जापर्हान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ आज रे आठटाय पुन सम्प्रचार सकाल सारे देशे इस टी बांगल्